আমরা রেখাই জানতে চাই যে তার দোকান উদ্বোধন কর্তা বা বাড়ি উদ্বোধন এই ক্ষেত্রে ইসলাম করণীয় গীতা আমরা সমাজও আমরা গীতা দেখি সমাজে দেখি যে সামাজিক লগিয়া যে মিলাদ ফড়িয়া দোকান উদ্বোধন হইব সবের দাব দিয়া মিলাদ ফড়াইলা বা ক্যাম পি তাহলে ক্যাম করলা তারপরে দোয়া মাহফিল করেন একটু একটু এক্সটেন্ডার্ড হইলে আমরা মিলাত খতম করি না দোয়া মাহফিল করি আর নাইলে কোরআন খতম করেন দিয়া দোকান উদ্বোধন করেন বা বাড়ি উদ্বোধন করেন সম্মানিত উপস্থিতি আমরা দেখি যে ইসলামে এই ব্যাপারে কিতা হয় রসুদসাল্লা সাল্লামর যুগ বা সাহাবাইকের যুগ তারাও তো দোকান পারিবা নাই তাহলে তারা এক্ষেত্রে কিতাকর্তা আমরা যদি দেখি তাহলে দেখো যে ইসলামর কোনো আন এবং সুন্দর হাসাত আমরা কোনো পদ্ধতি পাই না যে দোকান উদ্বোধন করতে বা বাড়ি উদ্বোধন করতে আলাদা ামের জন্য জায়গা গেলে তাইন একটা দোয়া ফোরতা খালাক নতুন কোন জায়গা গেলে নতুন নতুন করে যদি আমরা যাইয়া নতুন দোকানে যাই তাহলে আমরা এই দোয়া ফোর এছাড়া রসুল সাল্লাহ আলি সাল্লাম আমি কোহি যে তোমরা তোমরা গড় সমূহে কীতা করিয়া খবরস্থান বানাইও না গরম মাঝে সুরা বাকার তেল করিও তাহলে আমরা সুরা বাকারা তেল হরতাম পারি তেল আমরা নিজে হরতাম পারি অথবা রসুল সাল্লু আলি সাল্লাম যে সুরা বাকারা গড় না আমরা আমরা পারি এক্ষেত্রে যদি হয় যে আমরা কেউ নিজের পারি না তাহলে সেক্ষেত্রে আমরা কেতা করতাম পারি খেউরিয়া আনিয়া একজন মানুষের আনিয়া আমরা করা যে খতম করতে হইব বা এটা করতে হইব এটা আমরা এটা থেকে এটা রসুল্লাহ ইসলাম বা সাহাবেক নামার আমরা এটা পাই না ইসলামের ফাই না আমরা যে আরব আমরা এই পদ্ধতিটা তারপরে আমরা দেখতাম পারি যে কীতা পারি আমরা কোরআন নিজে নিজে করা উত্তম অনেক মনে করেন যে আমরা তো শুদ্ধ করি ফোড়াওয়া আমার ফোড়া শুদ্ধ নয়াল্লাইসাল্লামর তাকিয়া সুসাইব বস্তুদের যারা শুদ্ধ করি ফোরবো তারা তাকিয়া যারা কষ্ট চেষ্টা করি ফোরবো তারা লাগিয়ে দ্বিগুণ স্বভাব আছে এতও আপনি হতাশ বা নিরাশীন যেন শৈতান্য চক্রান্তের জন্য আমরা না ফুড়ি যে তোমার শুদ্ধ তুমি না আমরা পড়ার চেষ্টা করা উচিত এবং আমরা হিকা উচিত তার আমরা খিতা করতাম ফারি দোকান উদ্বোধনের ক্ষেত্রে আমরা আমরা দোকান বা বাড়ি উদ্বোধনের ক্ষেত্রে আমরা দেশে ফিতা কাটা হয় নতুন সংস্কৃতি যে মডেল টডেলতারে আনিয়া গণ্যমান্য আনিয়া ফিতা কাটিয়া এটা এটা না আমরা যে দোয়া আর আমরা খিতা করতাম কোরআনতেলা করতাম ফারি এগুলোর মাধ্যমে আমরা আর আমরা নিজেরা দোয়া বরকতর দোয়া কর্ম বরকত এই জন্য আমরা দোয়া দোয়ার মাধ্যমে আমরা নিজেরা দোয়া যাতে আল্লাহ আল্লাহ আমার মাল আল্লাহ বরকত দিই আমরা সম্পদের মাঝে বরকত দিই নি দোয়া দোয়াখরি আমরা কাজ শুরু করি আর আরেকটা জিনিসের লগে যে এর সাথে আরেকটা জিনিসের লোক চিন্নি করা চিন্নি যে ইসলামের যে পদ্ধতি সিন্নি যে সিস্টেম আমরা সমাজ আছে এর দ্বারা কোনো কল্যাণ আমরা চিন্নির মাঝে পাই না চিন্নির মাধ্যমে কে দ্বারা যে চি করা দেখা যায় যে চিন্নির মাঝে যে খানির আয়োজন করা হয় এই খানিত আয়োজন করা হয় যে দেখা যায় যে গরিব দনীদের পার্থক্য করা হয় দৈনী সকলে স্পেশালি খাওয়া হয় গরিব সকলে আবার গরিবের যদি দুই চান্দা লইলায় বা দুইবার খাইলে বা বেগর মাজে ঢুকাই দিয়ে তখন গালাগালি করেন ইন ইয়ালে ফ্রি মিক্সিং হয় নারী পুরুষে এখানে মানে ফর্দার বাঁশা ছেলেমেরা নারী পুরুষরা এখনো না কোনো কল্যাণ আমরা এখানে ফাইতাম না আমরা যেটা করতাম পারি খানির আয়োজন করা হ্যাঁ আপনি খানির আয়োজন করতে পারেন ইসলাম কোনো বাধা নাই আল্লাহ সুবাহ কইসেন থোয়ামিল মিসকিন মিসকিনটা খাওয়াইতা আপনি আপনার মিসকিনটা খাওয়াইতে পারেন খানির আয়োজন করতে পারেন হিসাবে উরফ হিসাবে এতে কোনো বাধ্যবাধকতা নাই তাহলে আমরা খিতাফাইলাম যে আমরা হানির আয়োজন করতাম ফারি আমরা দোয়া ফোরতাম কোরআন আমরা একজন বরকতর দোয়া এবং আমরা উদ্বোধন করতাম মিলাদ হতম তারপরে দোয়া মাহফিল তারপরে ফিতাঘাটি উদ্বোধন করা এগুলা ইসলামিক কোনো কালচার নাই এগুলোর সাথে ইসলামিক সম্পর্ক করে আমরা এগুলো থেকে বাসিয়া তক্ততামফারি আল্লাহ সুমান তফিক দান হরুক্কাউসাল নবীনা মাহমদ আসসালামুকুম্বর ববরকাত